সেদিন ছিল খুব সুন্দর একটা গ্রীষ্মের দুপুর মা হাঁস ডিম পাড়ার জন্য পুকুরের ধারে গাছের নিচে খুব সুন্দর একটা জায়গা খুঁজে পেল সে পাঁচটা ডিম পারল হঠাৎই সে দেখতে পেল একটা ডিম বাকি ডিমগুলোর থেকে আলাদা তার খুব চিন্তা হল তাই ডিমগুলো ফোটার অপেক্ষা করতে লাগলো अवशेषे मिस्टर सकाले शुरू करो डिम फुटे बड़िएशाल दुनिया चोख मिलल सबकटाई भांगलो शुद्ध एक सूंदर कत भाग्यवती সে ডিমটার উপর বসে যতটা সম্ভব তা দেওয়ার চেষ্টা করলো যাতে ডিমটা ফোটে। সবার মধ্যে এটাই সুন্দর হাঁস ছানা হবে সেজন্যই হয়তো এটা ফুটতে এত সময় নিচ্ছে একদিন সুন্দর সকালে যখন ডিমটা ফাটল একটা বিচ্ছিরি দেখতে ধূসর রঙের হাঁস ছানা পেরিয়ে আসলো এই হাঁস ছানাটা ওর ভাই থেকে আলাদা ছিল সেটা ছিল বেশ বড় কিন্তু বেশ বিচ্ছিরি আমার একটা ছানাও তো এরকম দেখতে নয় এটা মনে হচ্ছে কেমন একটা ঘুটে মা হাঁস ওকে দেখে আশ্চর্য হলো। আর তার মন খারাপ হয়ে গেল মা ভাবল একদিন না একদিন ঠিক ওটা অন্য বাচ্চাদের মতোই হয়ে যাবে কিন্তু দিন পেরিয়ে যেতে লাগলো আর ছানাটা ওরকমই বিধ ঘুটেই থেকে গেল ওর সব ভাই বোনেরা ওই হাঁস ছানাকে নিয়ে মজা করতো আর ওরা ওর সাথে খেলতো না ছানাটা মনে মনে খুব কষ্ট পেত তুই একটা বিধ তুই দুনিয়ার মধ্যে একটা বিচ্ছি জিনিস আর জলে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল কেউ আমাকে পছন্দ করে না আমাকে খুব বাজে দেখতে ছানাটা ভাবলো তার পরিবারকে ছেড়ে দিয়ে ও আরো গভীর জঙ্গলে কোথাও চলে যাবে তাই সে একাই গভীর জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল এক সময় যখন শীত নেমে আসলো চারপাশ বরফে ঢেকে গেল সে মনে মনে খুব দুঃখ পেল আর ঠান্ডায় সে কাঁপতে লাগল কিন্তু কোথাও কোনো খাবার পেল না অথবা শীতে থাকবার মতো কোনো জায়গা সে অন্য একটা হাঁস পরিবারের কাছে গেল কিন্তু ওরাও তাকে ফিরিয়ে দিল তুই একটা বিচ্ছেরি ছানা এই বিচ্ছেরি বাচ্চাটা আবার কে এরপর সে মুরগির বাসায় গেল থাকতে সেখানে ওরা ঠোঁটটি ওকে এমন খোঁচাল যে বেচারা ওখান থেকে পালিয়ে গেল রাস্তায় তার একটা কুকুরের সঙ্গে দেখা হলো। কুকুরটা ওকে দেখল আর চলে গেল বিচ্ছেরি হাসছানা নিজের মনে ভাবল আমাকে এত বাজে দেখতে যে কুকুরটাও আমাকে খেতে চাইল না বিচ্ছিরি হাসছানাটা তখন মনের দুঃখে আবার জঙ্গলে হাঁটা দিল রাস্তায় এক চাষি তাকে নিজের বাড়িতে বউ আর বাচ্চার কাছে নিয়ে এলো। কিন্তু সেখানেও বাড়ির একটা বিড়াল তাকে বিরক্ত করতে লাগল তাই সে চাষির বাড়ি থেকে বেরিয়ে গেল এরপর এলো বসন্তকাল চারিদিক আবার ফুলে ফুলে ঢেকে গেল হাঁটতে হাঁটতে সে একটা নদী দেখতে পেল আবার জল দেখতে পেয়ে তার মন খুশিতে ভরে গেল নদীর একেবারে কাছে যেতেই সে দেখল সুন্দর একটা রাজহাঁস সাঁতার কাটছে রাজহাঁসটিকে তার খুব ভালো লেগে গেল কিন্তু ছানাটা নিজের প্রতি নিজের মাথা নামিয়ে নিল যখন ও মাথা নামিয়েছিল তখন জলে নিজের প্রতিচ্ছবি দেখে ও প্রচণ্ড অবাক হয়ে গেল আরে ও তো আর বিচ্ছিরি নেই এখনও একটা সুন্দর তরুণ রাজহাঁস হয়ে গিয়েছিল এতক্ষণে সে বুঝতে পারল কেন ও অন্য বাচ্চাদের থেকে আলাদা ছিল কারণ ও ছিল রাজহাঁস আর ওরা পাতি হাঁস যাকে ওর ভালো লেগেছিল সে সুন্দরী রাজহাঁসকে বিয়ে করে ও সুখে শান্তিতে ওখানেই থাকতে লাগলো